ইবনু আব্বাস রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম মদিনায় অবস্থানকালে একবার জুহর ও আসরের আট রাকাত এবং মাগরীব ও ইশার সাত রাকাত একত্রে মিলিয়ে আদায় করেন আয়ুব রহমতুল্লা আলাহী বলেন সম্ভবত এটা বৃষ্টির রাতে হয়েছিল জাবির রহমতুল্লা আলাহী বলেন সম্ভবত তাই